বিভিন্ন পর্বে ইমাম আবুফর আলহী এর কিতাবাদ বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছিলাম ইমাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি তারহিদুল আসমাউ সিফাতের আলোচনা করেছেন কোথাও তিনি সংক্ষেপ করেছেন কোথাও বিস্তারিত আলোচনা করেছেন তবে তারহিদুল আসমাউ সিফাতের আলোচনা তিনি বিভিন্ন জায়গায় করেছেন বিভিন্ন বিভিন্ন সুযোগে বিভিন্ন উপলক্ষে তিনি সেটা করেছেন কারণ আসলেই আল্লাহর নাম এবং গুণ এই বিষয়গুলো অত্যন্ত জানা অত্যন্ত জরুরি এবং এর সাথে মুমিন জীবনের আবাদত জড়িত আছে মুমিন জীবনের প্রত্যেকটি কর্ম সাথে ওতভোতভাবে জড়িত কারণ আল্লাহ তালার নাম গুণ অথবা তার কর্ম এই তিনটি নিয়েই আমাদের সারা জীবন আল্লাহ তালার নাম এবং গুণ তার নিজস্ব কিন্তু তার প্রভাব আমাদের উপর পড়ে আর তার আফায়াল তার কর্মকাণ্ড সেগুলো কিছু আছে তার নিজস্ব এগুলি আফায়াল যেগুলিকে বলা হয় আফায়াল লামা যেমন তিনি আসের উপরে উঠেছেন তিনি তিনি নেমে আসেন প্রথম আস্রম এগুলি তাঁর একান্ত আফায়াল আবার কিছু আছে মোতায়ি যেমন তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি হয়েছে দুনিয়াতে মানুষ আসছে খালক মখলুক হয়ে আসছে তিনি নির্ধারণ করেছেন মাকদুর হয়ে আসছে এভাবে ভাগ ভাগ হয়ে আল্লাহতালার পৃথিবীতে যা আছে সবই আল্লাহ তালার মাখলোক এই পৃথিবী নয় গ্রহ নক্ষত্র সব জায়গায় যেখানে যেগুলি আছে যেগুলি আমাদের চোখে পড়ে সবই মাখলোক আল্লাহ রবুল ইজ্জ এই সব কিছু সৃষ্টি করেছেন এগুলি তো আল্লাহর ফেল আল্লাহর কর্ম কিন্তু বলা হয় আফায়াল মোতায়াত যেগুলো ভিন্ন ভাবে থাকে আর যেগুলো আল্লাহ তালা নিজে করেছেন কিছু কাজ নিজে তিনি তার সাথে সংশ্লিষ্ট সেগুলি হচ্ছে লাজিমা আফায় তার পৃথিবীতে এমন কোন কাজ নেই যা আল্লাহর সাথে সংশ্লিষ্ট নেই আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ এই জন্য বিভিন্ন জায়গাতে তিনি আসমা সিফাতের বর্ণনা বারবার নিয়ে এসেছেন কারণ আসমা সিফাতের সাথে জড়িত আছে আমাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা কি করি না করি কিভাবে আমরা চলব কিভাবে আল্লাহর কাছে চাইব কিভাবে আমরা তার সম্পর্কে জানব এবং তার মহত্ব সম্পর্কে আমাদের অন্তর উদিত হবে এসবেই আল্লাহর নাম এবং গুণের সাথে জড়িত তৃতীয় যে জিনিসটি আল্লাহ তালার ফেল আল্লাহ তালার আফরাল আল্লাহ তালার কর্ম কর্মকাণ্ড আল্লাহ তালা তিনি যা কিছু করেন না কেন এইটা কিন্তু সারা ব্যাপী। সারা দুনিয়া নয় আখরাতব্যাপী এটা আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এটা তার ফেইল তিনি নবির আসুল পাঠাবেন সেটাও তার ফেল তিনি কিতাব পাঠাবেন সেটাও তার একটি ফেল বা কর্ম তিনি নবির আসুলদেরকে সময় মতো বিভিন্ন সময় পাঠিয়েছেন সেটাও তার একটা ফেইল এভাবে তিনি তাকদিন নির্ধারণ করেছেন সেটাও তার একটা ফেল তিনি ফেরিস্তাদেরকে ফেরিস্তাদের তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেটাও তার একটা ফেল অনুরূপভাবে তিনি আখেরাত আখা সম্পন্ন করবেন সেই জীবনের পর পরবর্তী জীবনের বিভিন্ন কর্মকাণ্ড তিনি করবেন হাসরের মাঠে সবাইকে উপস্থিত করবেন এবং সেখানে ইজানে ফাল্লা কারো ভারী হবে কারো হালকা হবে এ এসবই কিন্তু আল্লাহ তাল্লাহার ফেল আল্লাহ তাল্লার কর্মকাণ্ড তাহলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আল্লাহর সাথে সংশ্লিষ্ট নয় এই জন্য ইমাম তাহাবির রহমতুল্লাহ বিভিন্নভাবে তা নিয়ে এসেছেন আমরা যদি চিন্তা করি যে ইমানের রোকনগুলো একটু চিন্তা করে দেখুন ইমানের রোকনগুলো আল্লাহর উপর ইমান তারপরে আমরা আরও পাঁচটি জিনিস আছে ফ্রিস তার উপর ইমান মালাইকাদের উপর ইমান এবং রাসুলদের উপর ইমান কিতাবের উপর ইমান আখরাতের উপর ইমান পুনরুত্থানের উপর ইমান যেটা আখরাতের সাথে সংশ্লিষ্ট তাকদিরের উপর ইমান এই সবই কিন্তু আল্লাহ তালার ফেল অর্থাৎ প্রথমটি বাদে আল্লাহর ফরি ইমান হচ্ছে আল্লাহ জাত এবং সিফাতের উপরে আর বাকি আফাল হচ্ছে এই পাঁচটি এই পাঁচটি হচ্ছে ফেরজ তাদের তৈরি করা ফেরস্তাদের ফরিমান আমাদের ইমান আনায় আল্লাহ আল্লা ফের তৈরি করেছেন রাসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন এবং আখরাত তৈরি করব আখরাতে তিনি সবাইকে উপস্থিত করবেন হাঁসড়ের মাঠে তাকে নির্ধারণ করেছেন সবই আল্লাহ তাল্লাহার ফেল তাহলে দুনিয়াতে আল্লাহ তালা ব্যতীত আর কারো এফারে চিন্তা করার কোনো সুযোগ আমরা মাথায় পাই না এজন্য। এই কালেমা তুল্লাহ ইহা ইটা আছে আসাদু আল্লাহ এটাই হচ্ছে শ্রেষ্ঠ কালেমা এর মাধ্যমে আল্লাহ রবুল ইজতকে আমরা চিনতে পেরেছি এইটা যদি কোন আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি এই তাহেদ প্রতিষ্ঠিত হলেই আমাদের জীবন ধন্য হবে এজন্য দেখবেন আমরা যখনই দেখি কোরআনে করিম পড়ি তখনই আল্লাহ তালার বিভিন্ন কথা থেকে আমরা পাই যখনই কাফের মুশ্রেকরা আল্লা তাল কোন ফেলকে অস্বীকার করেছে তখনই আল্লাহ বলেছেন যে তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি যদি তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানতো তারা বুঝত যে সেই নিজেও আল্লাহ তালার মোক আল্লা তালার সৃষ্টির একটা অংশ মাত্র সৃষ্টি নির্দেশ দিয়েছেন সৃষ্টি করার আর সে সৃষ্ট হয়েছে তাহলে একটা খালক একটা মখলোক আল্লাহ তালা সৃষ্টি করা তার একটা কাজ তিনি সৃষ্টি করেছেন তিনি আবার ধ্বংস করেন তিনি আবার মৃত্যু দেন আবার জীবন দেন এ এসবে কিন্তু আল্লাহ তালার গুণ আবার মানুষের সাথে সংশ্লিষ্ট যখন হয়ে যায় বা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট হয়ে যায় তখন তার কর্ম হয়ে যায় যে তিনি এটা বাইরে পাওয়া গেছে যার অস্তিত্ব আলাদাভাবে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আফায়াল মোতায়দিয়া আফায়াল মোতায়াদিয়া বা যেটা আলাদা তার অস্তিত্ব পাওয়া যায় এই সৃষ্টি সবেই আফায়াল মোতায়দিয়া আল্লাহ আব্বুল ইজতের কর্ম তিনি এগুলি তৈরি করেছেন তাহলে এই জিনিসগুলো আমাদের জানা দরকার কিভাবে আমরা আল্লাহর আফরালগুলোকে আল্লাহর জন্য নির্ধারণ করব। আল্লাহ তালা খাওয়ালকুল্লাহ আফায়ল এবাদ আমাদের ইমা আবুহানি ফারে সেখানে আল্লাহ সৃষ্টি করেন বন্দার কর্মকাণ্ড আল্লাহ তালাহাই তো আমাদের সব তার কাছেই ফিরে যেতে হবে এই অনুভূতি অনুভূতিটুকু যদি আমাদের অন্তরে আসে এই অনুভূতিটা আমরা বুঝতে পারি ভালো করে তাহলে আমাদের জীবন সার্থক হবে আর যদি দুনিয়ার জীবনের কিছু অংশ আমরা অন্যের জন্য নির্ধারণ করি আর আল্লাহর জন্য শুধু আল্লাহ আসেন এটাই বলিস ক্যান্ত হই তা যথেষ্ট নয় আল্লাহ আমাদের যত অ্যাক্টিভিটিস আল্লাহর জন্য হবে এবং আমাদের সমস্ত চিন্তা ভাবনা আল্লাহ কেন্দ্রিক হবে সেটাই হবে বিশুদ্ধ তবে মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল ইজতের আফরাল সম্পর্কে অনেকেই পথভ্রস্ত হয়েছে বিভিন্ন মানুষ আল্লাহ তাল বিভিন্ন ফেরকা বিভিন্ন দল উপদল সেগুলিকে অস্বীকার করেছে সেই জন্য যোগে যোগে আমাদের ইমামগঞ্জ সেই সেই সম্পর্কে গ্রন্থ লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল খালকু আফআল ইবাদ কিতাবুল খালকু আফআল ইবাদ একটা গ্রন্থ লিখেছেন খালকু আফআল ইবাদ এর উপর অর্থাৎ বান্দাদের কর্মকাণ্ড যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটার উপর তিনি একটা গ্রন্থ লিখেছেন বড় এই গ্রন্থটির মধ্যে তিনি আমাদের সালফে সালেহিন এর কুরআন কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে এসেছেন কুরআন কারীমে আল্লা তালা তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের আমলও সৃষ্টি করেছেন এটা কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন রসোল্লা সালাম বিভিন্ন হাদিসে এসেছেন সেটা যে ইন আল্লাহ খাল খুকুল্ল সাহু আল্লাহ প্রত্যেক কারিগর এবং কারিগরের কর্মটা আল্লাহ সৃষ্টি করে দেন তিনি দেওয়া হয়ে সেটা হয় না সুতরাং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর আফরালগুলোকে আল্লাহর জন্য স্বীকৃতি যতক্ষণ ভিত্ত না দেব আমরা আসলে আল্লাহর উপর ইমান আনতে পারব না আল্লাহ ইমান আনার জন্য আল্লাহর উপরে আল্লাহর জন্য সমস্ত আফরালগুলো শিখিয়ে দিতে হবে হ্যাঁ আল্লাহ তালা মানুষকে ক্ষমতা দিয়েছেন কাজটা করানোর জন্য কোনো কোনো কাজ যেমন আমরা কোনো কিছু তৈরি করি কোন কিছু নির্মাণ করি আল্লাহর দেয়া জিনিস দিয়ে আমরা তার কি করি দুই জিনিসটাকে একত্র করে দুইটাকে একটার সাথে একটা লাগিয়ে কোন রকমে একটা তৈরি করি কিন্তু নিজে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে কোন কিছু কেউ আনতে পারবে না কোনো কিছু থেকে কেউ অস্তিত্বহীন থেকে কোনো অস্তিত্ব আনার ক্ষমতা কারো নেই একমাত্র আল্লাহরা বলে ছাড়া সুতরাং স্রষ্টা হচ্ছেন একজন এই জিনিসটাকেই আমাদের অন্তরে সবসময় ধারণ করতে হবে আমাদের ইমাম আবু জাফর তাহাবির রহমতুল্লাহ আলী তিনি আসমা স্তেফাতের আলোচনা বিস্তারিতভাবে করেছেন বিভিন্ন ভাষ্যের বিভিন্ন ভাষ্য দিয়েছেন সে ভাষ্যের ব্যাখ্যা আমরা আগে করেছি এখন আমরা তারই একটি ভাষ্য আলোচনা করব যেখানে এক একজন এক দিকে নিয়ে গেছে তার ভাষ্যটাকে তার ভাষ্যটার বিশুদ্ধ ব্যাখ্যা আমরা জানব এবং তারপর এই কথাগুলো কতটুকু আমাদের জীবনে প্রভাব ফেলবে আমাদের সমাজে প্রভাব ফেলেছে সেগুলো আমরা আলোচনা করব আমাদের ইমাম বলেছেন ও তা আর আমাদের রব আল্লা রবল সম্পর্কে তিনি বলছেন তার তালা আনিল হুদু দেওয়াল গায়াত তিনি কোন সীমা দ্বারা তাকে নির্ধারণ করা থেকে তার উপরে অর্থাৎ তার জন্য কোন সীমানা নির্ধারণ আমরা করব না। সীমানা কি করে মানুষ এই জিনিসটা আমাদের জানা দরকার যে সীমানা বলতে কি বুঝিয়েছে এটা আসলে আমরা আলোচনা করব তার আগে এর পর অর্থটা বলি ওয়ালঘায়াত এবং চূড়ান্ত কোন লক্ষ্য বস্তু তার জন্য নির্ধারণ করব না আল্লাহর জন্য যে চূড়ান্ত লক্ষ্য এটাই ওয়াল আর এবং তার জন্য কোনো অঙ্গ নির্ধারণ করছি না ওয়াল আদোয়া এবং কোন সুনির্দিষ্ট কোন স্তম্ভ নির্ধারণ করছি না যে তার এই আছে এই আছে ওয়াল আদোয়াত অর্থাৎ শারীরিক কোনো অবয়ব নির্ধারণ করব না ওয়াল আদোওয়াত এবং তার জন্য কোন বিভিন্ন বস্তু নির্ধারণ করব না যা তার প্রয়োজন হয় এরকম কিছু নির্ধারণ করব না তারপর তিনি বলছেন লুই হিল छय सीम करते कसा इफ्त समस्त सृष्टिकल जो विभिन्न दिखे निर्धारित है जेमन आपनी बोलें पूर्व दिखे तक अमुक पूर्व दिक्कत आसुक पश्चिम दिक्कत आसुक ईशान कोणा थे आस है सृष्टिका आल्लाबुलजत के जितियों को भरे सीमाब्ध करा जामाम व्याख्या दावा दरकार এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন পথে বিভক্ত হয়ে গেছে একদল বলেছে যে ইমাম যেটা বলেছেন সেটাই এটা আমরা মেনে সুতরাং আল্লাহ তালার এর ওসিলা দিয়ে তারা কি করছে আল্লাহ যে সমস্ত গুণাগুণ আল্লাহতালা সাব্যস্ত করেছেন সেগুলিকে অস্বীকার করে বসেছে আর একদল বলেন যে না আমি সেটা নির্দ্বিধায় সাব্যস্ত করছি আল্লাহ তালার জন্য তার জন্য সীমা সাব্যস্ত করতেছি একদল আবার তার জন্য मानुषर अंगेर मत अंग सब्यस्त कर मानुषे प्रयोजन मतलब प्रयोजन सब्यस्त करे दल, आरेक दल जारा तफसील से, तो गुलू जे हो गल जरा तफसिलस्तारित आलोचना करा हलभेस आलहन ता हम सलफेस आल तरा बब्दगुलू अर्थ सम्पर्के अर्थ विशुद्ध है तक ग्रहण कर अर्थ विशुद्ध ना हमें ये इमाम कथागुलू के विशुद्ध अर्थे आलोचना करा क्यूँ शुद्ध अर्थ ना हम সেগুলো সাব্যস্ত করা যাবে না যদিও কোন হক কে ব্যক্তিকে চিনি হকের দ্বারা হক চিনি করেছে সেটা বড় কথা নয় হকের সাথে তার কতটুকু সামঞ্জস্যতা আছে কতটুকু তিনি হকের সাথে মিলে গেছেন এবং সেটার উপরে নির্ভরশীলভাবে তিনি কতটুকু সত্যের উপর চলেছেন আমরা কোন ব্যক্তির উপর নির্ভর করবো না মোহাম্মদ সাল্লা ছাড়া যে উনি যা বলেছেন সেটাই সত্য आमी कुरान सुोधी हमें ग्रहण करते कारण हक एकम्र आल्लासण मध्य सीम से हक निते गारूले थे ग्रहण करना तब इमाम भूल करा मौलिक शब्द किस मौलिक शब्द व्यवहार कर व्याख्या करें परवर्ती বিভিন্ন সুযোগে বিভিন্ন লোকেরা এই জাতীয় জিনিসের ভুল ব্যাখ্যা করেছে অপব্যাখ্যা করেছে এবং ভুল পথে সেগুলিকে ধাবিত করেছে আমরা সেই শব্দগুলোকে নিয়ে আলোচনা করব প্রথমেই আমাদের ইমাম বলেছেন যে তার আনে গায়াত। এলায়াত আল্লা তুদুদ থেকে তিনি মুক্ত হ্রদুদ জিনিসটা কি হুদুদ হচ্ছে সীমা হুদুদ হচ্ছে হ্রদ হচ্ছে সীমা যেকোনো জিনিসের সীমা সীমা নির্ধারণ থেকে এখানে যদি কোনো মনে করা হয় এটা তার ইমামের কথাটা বিশুদ্ধভাবে এই সময় যখন মনে করে যে মানুষ জানে এমন আল্লাহ তালার জন্য এমন কোনো হ্রদ যদি কেউ নির্ধারণ করে যে আল্লাহ মানুষ জানে যে আল্লাহ তালার এই সীমা রয়েছে এই সীমা তিনি এত এত ডিগ্রি লম্বা এত ডিগ্রি বেটে এত ডিগ্রি এই এত ডিগ্রি ডানে এত ডিগ্রি বানে এই জাতীয় কোনো সীমা যদি কেউ নির্ধারণ করে তাহলে অবশ্যই অবশ্যই এটা একটি বাতিল কথা এবং এই জাতীয় কোনো বাতিল কিছু নির্ধারণ করা কুফুরি এবং শির্ক ছাড়া কিছুই নয় এই জাতীয় কথাই আমাদের ইমার উদ্দেশ্য যে এই জাতীয় কোনো কিছু নির্ধারণ করা আল্লাহর জন্য যাবে না যে তার মানুষ কোন তার সীমা জানে এই জাতীয় কোনো সীমা কেউ জন্য নির্ধারণ না করে আল্লাহর জন্য আর যদি উদ্দেশ্য হয় যে আল্লাহ রবুল ইজ্জত সীমা দ্বারা সীমা দ্বারা কেউ দি এটা উদ্দেশ্য নেয় যে আল্লাহ রবুল ইজ্জত সৃষ্টি জগৎ থেকে আলাদা স্রষ্টা এবং সৃষ্টি আলাদা জিনিস এইটা যদি কারো উদ্দেশ্য হয় তাহলে হদ সাব্যস্ত করা যাবে হদ সাব্যস্ত করা যাবে তখন বলতে হবে হ্যাঁ এই হ্রদ অবশ্যই আলাদা কারণ যে কোনো সীমা বা যে কোনো হ্রদের আড়ে করতে হচ্ছে যেমন বলা হ্রদ হ্রদের আড়ে করতে হচ্ছে যে কোনো কিছুর সংজ্ঞা দেয়া সংজ্ঞা যদি দিতে সংজ্ঞা দেওয়ার জন্য সীমা নির্ধারণ করতে হয় যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা জিনিস আল্লাহ তা व्यती सब हम आलम सबसे सृष्ट ए कथा जाए ह्रद शब्द ह्रद शब्दी संज्ञा अर्थे व्यवहित होज्ञा दे स्रष्टाव सृष्टि आलदा सत्ता रही है यह कथाटी बोला जा मरा शब्दी द्वारा मन कर ता, शब्दी तद्देश्य हा आल्ला तला सम्पर्द যে হ্রদ বলতে তা যে সমস্ত নাম এবং গুণাগুণ আছে সেগুলিকে সীমা মনে করে সেগুলিকে কোনো একটা সীমা ধরে সেগুলিকে আমি অস্বীকার করব তাহলে সেটা বলা যাবে না বরং আল্লাহ জন্য তখন তার নাম এবং গুণাগুণ সাব্যস্ত করতে হবে কিন্তু হদ শব্দটি আল্লাহ তাল্লাহর জন্য ব্যবহৃত হবে না ব্যবহৃত হবে না এই জন্য আহলসিন জামাতের আকিদা হচ্ছে এটা যেই শব্দ আল্লাহ তার নিজের জন্য ব্যবহার নি। যেই শব্দ আল্লাহর ব্যবহার করেননি আল্লাহ তা এই শব্দগুলি কখনো আল্লাহ ব্যবহার করা যাবে না আল্লাহ তালার জন্য এই শব্দগুলি ব্যবহার করার আল্লাহ যা বলেননি সেই কথা তার উপরে বলা সেই জন্য আমরা কখনো আল্লাহ তালার জন্য এই আল্লাহ তালার উপর এই আল্লাহ তালার জন্য এই জাতীয় কোন শব্দ ব্যবহার করবো না আমরা বলব যে হ্যাঁ ইনহ সিফাত আল্লাহর গুনাগুন রয়েছে তবে এই গুণাগুণগুলো আপনি যে সীমা বলতেছেন আপনি যে সংজ্ঞা সীমা সীমা সীমা বলছেন সেরকম আমরা বলি না এটা গুণ বলি আমি কারণ আমরা গুণ বলবো এই জন্য কারণ আল্লাহ তালা সেটা সাব্যস্ত করেছেন তারা সুল সাব্যস্ত করেছেন আমরা সেটার বাইরে যেতে পারি না আমরা আমাদের আলোচনা আসবেন ইনশাআল্লাহ সামনে যখন আমরা দেখব যে আল্লাহ তালা তার জন্য অলৌ সাব্যস্ত করেছেন উচে উপরে থাকা সাব্যস্ত করেছেন থাকা আল্লাহ সাব্যস্ত করেছেন নিজে বলছেন আল্লাহ কোরআন এবং আয়াতের বহু জায়গায় আল্লাহ তালা সাব্যস্ত করেছেন যে তিনি উপরে আসেন সেইগুলো দ্বারা আপনি যদি কোন সেগুলোকে অস্বীকার করেন শব্দ একটি দিয়া নিজের বানানো শব্দ হদ নিয়ে এসে শব্দটি নিয়ে এসে বলেন যে যেহেতু আল্লাহ তালা হদ মুক্তি সাব্যস্ত করবো না আপনি আপনার হ্রদ নিয়ে আল্লাহ করেন আপনার না এটাই হচ্ছে এই আমাদের কথা। দ্বিতীয় যে কথাটি হচ্ছে আমাদের ইমামদের মধ্যে অনেকেই দেখা গেছে যুগে যোগে এই ব্যাপারটি নিয়ে বিভিন্ন রকমের গ্রন্থ লিখেছেন কেউ কেউ গ্রন্থ হদ সাব্যস্ত করে গ্রন্থ লিখেছেন অস্বীকার করে গ্রন্থ লিখেছেন যারা সাব্যস্ত করে গ্রন্থ লিখেছেন এরা কিন্তু আলেম দিন এবং এরা সল্লা একটি বিরাট গোষ্ঠী তাদের উদ্দেশ্য হবে তখন এটা যে আল্লাহ তা তিনি সৃষ্টি জগৎ থেকে আলাদা এই সংজ্ঞায় সংজ্ঞায়িত আমরা করব তাদের উদ্দেশ্য এইটা অর্থাৎ এবং তার গুণাগুণ আমরা বর্ণনা করব তারা কিন্তু হৎ বলতে এটাই বুঝিয়েছেন তারা হদ বলতে কখনো বুঝাননি এটা যারা হ্রদ হদ হ্রদ বা সীমা সাব্যস্ত করে গ্রন্থ লিখেছেন তারা কখনো এটা বোঝাননি যে আমরা আল্লাহতালার কোনো সীমা আমরা জানি বা সৃষ্টিকূল আল্লাহতালার কোন গুণের শেষ মুহূর্তে শেষ অবস্থা পর্যন্ত পৌঁছতে পেরেছে বুঝতে পেরেছে অথবা আল্লাহতালার কোনো গুণ আল্লাহ তালার কোনো আল্লাহ তালাকে সৃষ্টিকূল থেকে আলাদা আলাদা না করার ব্যাপারটি আলাদা না করার ব্যাপারটি যদি কেউ বলে থাকে এই জাতীয় অর্থ কিন্তু তারা কখনো। এই সীমা হ্রদ শব্দটি হিসেবে সাব্যস্ত করেনি তারা মধ্যে হদ বলতে তারাও অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে শব্দটি ব্যবহার করে বুঝিয়ে বুঝাতে চেয়েছেন এটা যে তোমরা যে হ্রদটি বলো এই হ্রদটি যার উদ্দেশ্য যদি কোনো আল্লাহর নাম এবং গুণাগুণকে তোমরা নিয়ে থাকো তাহলে আমরা অবশ্যই সে হ্রদটা সাব্যস্ত করি আর যদি তোমরা যদি বলে থাকো যে হ্রদ দ্বারা যে আল্লাহ তালার কোনো সীমা না আল্লাহ তালার গুণাগুণের কোনো মৌলিক অবস্থা বা মৌলিক কাইফিয়ত মৌলিক যে ধরন সেটা আমরা জানি তাহলে সেটা অবশ্যই আমরা সাব্যস্ত করবো না কারণ এই সাব্যস্ত করা হবে না এটা কোরআন আসেনি কিন্তু তারা সেটা উদ্দেশ্য তারা হদ শব্দটি ব্যবহার করে গ্রন্থ লিখেছেন অর্থাৎ তোমাদের যে গুণাগুণ অস্বীকার করতে যে হদ বলছো সে হদ আছে গুনাগুন অবশ্যই আল্লাহ তালা আছে এবং সেটা অবশ্যই সৃষ্টিকুল থেকে সম্পূর্ণ আলাদা এই হিসাবে অবশ্যই একটা হ্রদ তো গেছে এটা অবশ্যই স্বীকার করতে হবে সেই জন্য হ্রদ শব্দটি কেউ যদি বলে আমরা সবসময় বলবো আপনি আপনার উদ্দেশ্যটা কি হ্রদ বলতে কি বুঝাচ্ছেন কোরআনে আল্লাহ তালা কখনো হদ শব্দই বলেনি আপনি কি বলছেন তখন তিনি যদি ভালো অর্থ বলে তখন আমরা বলব যে হ্যাঁ ঠিক আছে সেটা গ্রহণ করা যাবে তবে সঠিক কথা বলেন যে হ্রদ না বলে আল্লাহ নাম এবং গুন বলেন আর যদি বলে হ্রদ বলতে বুঝাচ্ছি আল্লাহ নাম এবং গুন তখন বলব যে হ্যাঁ আল্লাহ নাম এবং অবশ্যই করা যাবে আর যদি বলে যে হদ বলতে বুঝাচ্ছি আমাদের কোন জানা কোন রূপ বলবো এটা সাব্যস্ত করা যাবে না আল্লাহর জন্য এই জাতীয় কোন রূপ কোন এই জাতীয় কোন ধরন করা কোরআন এবং শূন্য আসেনি আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ আমরা ইমাম আবুজাহর তহাবির বাকি আলোচনা অন্য পর্বে ইস্তারিত ভাবে করব্লাহ আমাদের তান করুন আসসালামাইকুম আহমতুল